সম্মানিত সধি ও দর্শকবৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহি গুসাল্লামের অমিও বাণীর দর্শসমূহ আজকে আমরা তম দর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এ পর্বে আমরা আমাদের নির্ধারিত কিতাব আরবাইন নিয়া এর চোদ্দোতম হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশা আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবিন সৌদায়হু ও সাহাবি আবদুল্লাহ ইবিন সৌদিনহু প্রিয়নী সল্লাহসাল্লাম থেকে বর্ণনা করেন রসুল্লাহ স্লাহস্লাম ইরশাদ ফরমেন البخاري ومسلم ابن مسعود رضي الله عنه মোলেন কোন মুসলিমের যখন ওই মুসলিম ওই ব্যক্তি তীদের স্বীকৃতি ঘোষণা করবে বলবে আসাদু ইহ আম কোন মুসলিম যখন তা ও রিসালতের স্বীকৃতি প্রদান করবে আল্লাহ ওয়াহদাহ শরিক আল্লাহ এর প্রতি ইমান আনবে এবং রসুল সাল্লিউসাল্লামের রিসালতের প্রতি পূর্ণ ইমানদার হবে তখন ওই লোকটির রক্ত অন্যের জন্য হেলাল হবে না অর্থ তাকে হত্যা করা যাবে না তার রক্তের মূল্য দিতে হবে এই হাদিসটি পক্ষে একজন মুসলিমের কি দাম কি মর্যাদা সেটা মূল প্রতিপাদ্য বিষয় মুসলিম যখন তহিদ ওর ইসালতকে স্বীকার করে ইসলামের প্রাসাদে প্রবেশ করবে ইসলামের মধ্যে সামিল হবে মুসলিমদের কাতারে যখন সামিল হয়ে যাবে সে নিজেকে যখন আত্মসমর্পণকারী হিসাবে ঘোষণা দেবে নিজেকে যখন আল্লাহর দাস হিসাবে এবং প্রিয়নবী সাল আলীসাল্লামের উম্মত হিসাবে নিজেকে যখন সে ডেকলার দেবে ঘোষণা করবে তখন সে হয়ে যাবে মুসলিম সে হয়ে যাবে আত্মসমর্পণকারী যখন সে আত্মসমর্পণ করে ফেলল তখন তার মর্যাদা আল্লাহর কাছে এবং তার রসুলের কাছে অনেক বেশি আল্লাহরুল আলমের পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার গুলামের জন্য এবং যুগি যুগে নবী ও রসুল প্রেরণ করেছে আসমানি কিতাব সমূহ নাজিল করেছেন অদশ্য একটাই তার প্রিয় সৃষ্টি মানুষ যেন তার স্রষ্টাকে চিনে তার মালিককে চিনে তার খালেককে চিনে তার মাবুদ বোধকে চিনে তার এলাহকে চিনে তার গুলামি কিভাবে করতে হবে তার দাসত্ব কিভাবে করতে হবে তার প্রবুত্বকে কিভাবে মেনে নেবে এবং কিভাবে তার দাবি সমূহ আদায় করবে সে পথ ও পদ্ধতি বাতিয়ে দেওয়ার জন্য যখন মানুষ এই মৌলিকত্বটাকে মেনে নেবে তখন সে আস্তিক বা আল্লাহতে বিশ্বাসী হিসাবে স্বীকৃত হবে এখানে আস্তিক পর্যন্ত ওই মুসলিমই উদ্দেশ্য যিনিমালাম আদর্শ পুরুষ জাতির পিতা ইম তাকে আসলিম ইব্রাহিম তুমি বৈশ্যতা স্বীকার করো তুমি সারেন্ডার করো তুমি ইসলাম গ্রহণ করো ইব্রাহিম আলহিসুল কোন কাল ক্ষেপণ করেন নাই কেন লাভ কী লস কী লাভ লস বিচার করেন নাই বরং একজন আত্মসমর্পণকারী হিসাবে সাথে সাথেই বললেন আসল লিল্লা রবিল আলমী জগৎসমূহের প্রতিপালক জগৎসমূহের রব আল্লাহ সুহান জন্য আমি সারেন্ডার করলাম নথি স্বীকার করলাম ইসলাম গ্রহণ করলাম বস্যতা স্বীকার করলাম এখন ওইভাবে একজন ব্যক্তি যখন আল্লাহ ভয়ান হওয়া তা মেনে নেবে তখনই তার উপরে আবশ্যক হয়ে যাবে সে আল্লাহর নির্দেশ মতো কাকে মানতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর নবীকে বিশ্বাস না করা পর্যন্ত সে কিন্তু মুসলিম হতে পারবে না আর এই বক্তব্যটি আমাদের কাছে অতিপ্রতিভাত পরিচ্ছন্ন স্বচ্ছ খাঁটি নিরেট পৃথিবীতে যত নবী ও রসুর এসেছেন তাদের মধ্যে আমাদের নবী সবার শেষে এসেছেন তিনি কাতাম নবী সর্বশেষ নবী নবী নিজেই বলছেন সল্ল্লাহ আলহিউসেলাম বাদি। আমার পরে কোনো নবী নেই সেই প্রিয় নবী সলাল আলহিউসলাম আমাদের ওসোয়া তাকেই মানতে হবে যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি যতই সে আস্তিক বলে দাবি করুক যতই সে আল্লাহতে বিশ্বাসী বলে দাবি করুক কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামকে মানবে না তার ইচালতকে গ্রহণ করবে না অথবা মানবে সন্দেহ পোষণ করবে অতবা মানবে সাথে সাথে অন্য কাউকে অনুসরণীয় মনে করে রসুলের চেয়ে অন্য কাউকে অগ্রাধিকার দেবে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের চেয়ে অন্য কাউকে প্রাধান্য দেবে তখন সে মুসলিম হতে পারবে না মুসলিম হতে গেলেই মোহাম্মদ সালাহরিহ্লামকে মানতে হবে এই জন্য রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলছেন ইশাহাদু আল্লাহ এল্লা সে এই মর্মে সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই মাহবুদ ওই সত্তা যারা আবাদত করা হয় পৃথিবীতে অসংখ্য ইলা আছে যেগুলি নাহক যেগুলি বাফিল যেগুলি মানুষ নিজেরা বানিয়ে নিয়েছে বিভিন্ন রঙ্গে ঢঙ্গে নিজের মতো করে নিজেরা বানিয়ে মূর্তি তৈরি করে সেটার পূজা করছে সেগুলি তাদের কাছে ইলাহ হতে পারে তাদের কাছে তাদের দৃষ্টিতে ইলাহ বা মাহ কিন্তু সেগুলি হলো বা সেগুলি হলো অগ্রহণযোগ্য একমাত্র আল্লাহ সুবাহ হকদার যে তাকেই কেবল মানুষ ইলাহ মানবে এবং তারই তরে সকল বস্যতা স্বীকার করবে যখন একজন ব্যক্তি বলবেলা ইলাহা ইহ আমি আল্লাহকেই একমাত্র ইলাহ মানলাম তাকে ছাড়া আর কাউকে আমি ইলাহ মানি না তাকে ছাড়া আর কাউকে মাহবুদ মানি না অতপর আল্লা নবী বলেন সাল্লাহ আলী যতক্ষণ না বলবি ওরসুক আমি আল্লাহর এজন একজন ব্যক্তি তার অন্তরে যদি তৌহিদ প্রবেশ করে একত্ববাদের বিশ্বাস ও বদ্ধমূল হয় এবং রেস সে স্বীকার করে তখনই তাকে ডিক্লার দিতে হবে ঘোষণা করতে হবে বলতে হবে আশাধু আমি সাক্ষ্য দিচ্ছি আমি ডিক্লার করছি আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইল্হ নেই আল্লাহ ছাড়া কোনো মাহবুব সাথে সাথে ঘোষণা দিতে হবে ও আসাদুহ্লাহ যেমনটি রসুলাম এই হাদিসে বলেছেন এই মর্মে সে সাক্ষ্য দেবে ওর আমি হলাম আল্লাহর এই রিসারতের পরি পুরনো আস্থা সে যখন বান্ধা হবে তখন সে মুসলিম বলে গণ্য হবে এক্ষণে এই মুসলিমের মর্যাদা কী সে বিষয়ে আমরা আসব একটু বিরতির পর চলুন আমরা একটু নেই অথপর ফিরে আসি আমাদের মূল আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের থাকুন বসন্তের বৃষ্টিতে যেমন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 আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন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 समय भलो व्यवहार भी क्या करबिया भी किसी दाय दायित्व पालन कर मानवतारे अधिकार आदेश आज सन्दा साढ़े छ पुन सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगलेश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 দেখুন প্রশ্ন পরবর্তী অনুষ্ঠান বাংলায় দর্শক বৃন্দ আমরা যে বক্তব্যটি পেশ করতেছিলাম বিরতির পরে পুনরায় সেই বক্তব্যে আপনাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমরা বলেছিলাম যে যখন একজন ব্যক্তি তৌহেদ ও রেস আলকে মেনে নেবে এবং সংকোচে সর্বান্তকরণে ডিক্লার দেবে তখন সে মুসলিম হিসাবে গণ্য হবে এবং যখন সে মুসলিম হিসাবে গণ্য হবে তখন তাকে হত্যা করা যাবে না তার সম্মান হানি করা যাবে না তার সম্পদ লুণ্ঠন করা যাবে না যতক্ষণ এই তৌহিদ রিশালতকে মানবে ততক্ষণ তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য রসুলসাল আলি হুসাল্লাম আদিষ্ট হয়েছেন আল্লাহরবুল্লা আলমিন তাকে বলেছেন তুমি লড়াই করো মানুষের সাথে সংগ্রাম করতে। হয়েছিক্ষণ না তারা ওই লোকটি মুসলিম হয়ে গেল যখন সে মুসলিম হয়ে গেল তখন তার নিরাপত্তা নিশ্চিত করা মহান আল্লাহ সুবাহ হালার পক্ষ থেকে তার দয়া তিনি দয়া পরবশ হয়ে এটা তিনি নিজেই ওয়াজিব ফোনে নিয়েছেন তাকে নিরাপত্তা দেবেন সেই শরীয়তের মাধ্য দিয়ে তিনি নিরাপত্তা দিচ্ছেন কি যে ওই মুসলিমকে হত্যা করা যাবে না ওই মুসলিমকে অবদস্থ করা যাবে না অবমান করা যাবে না এখানে হাদিস্টার প্রতিপাদ্য হচ্ছে লা ল্যাললু দ্যাম দ্যাম শব্দ রক্ত রক্ত এখানে তাকে হত্যা করা লা ল্যু হেলাল হবে না বৈধ হবে না তাকে হত্যা করা তাকে খুন করা কেন সে মুসলিম তার দেহ এবং মনের দাম অনেক এরপর হাদিসের পরিভাষা হচ্ছে বলা হচ্ছে ইল্লা তবে হত্যা করা যাবে তখন যখন তার ভিতরে তিনটির যে কোনো একটি অপরাধ পাওয়া যাবে অর্থাৎ একজন মুসলিম তো ঐদরিশ আলের স্বীকৃতির পর যখন সে তিনটির অপরাধের যে কোনো একটি অপরাধ করবে তখন সে শরীয়তের বিধান অনুযায়ী হত্যাযোগ্য বলে বিবেচিত হবে তাকে হত্যা করা যাবে তার মধ্যে প্রথমটি হচ্ছে এবং দ্বিতীয়টি হচ্ছে অর্থাৎ হত্যার বদলে হত্যা করা আর তৃতীয়টি হচ্ছে ও ত্যারিকুলি দিন এবং ওই ব্যক্তিকে হত্যা করা যাবে যে তার দিনকে ছেড়ে দিয়েছে অর্থাৎ সে ধর্ম ত্যাগ করেছে এবং তারই পরিপূরক অংশ হিসাবে রসসল্লা আলিউসাল্লাম বলেছেন আল মুফারিক জামা আহ যে লোকটি মুসলিম জামাত হতে অর্থাৎ মুসলিমদের সেই পরিচয় হতে নিজে নিজেকে বের করে নিল সে মুসলিম জামাত থেকে ইচ্ছুত হয়ে গেল মুসলিম জমাত থেকে খারিজ হয়ে গেল সেই রিদ্া অর্থাৎ ধর্ম ত্যাগের মধ্য দিয়ে সে ইসলাম থেকে আউট হয়ে গেল এই তিনটি অবস্থা ব্যতীত অন্য কোন অবস্থায় কোন মুসলিমকে হত্যা করা যাবেন। না আসুন প্রথম অবস্থাটি বলা হচ্ছে হচ্ছেই বুজান সেই বুজানি সেই শব্দটি উভয় লিঙ্গের অর্থ জ্ঞাপন করে এর অর্থ হলো ওই ব্যক্তি চাহে নারী চাহে সে পুরুষ যে বৈধ উপায়ে অর্থাৎ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যৌনতৃপ্তির সুযোগ পেয়েছে আল্লাহ সুবাহ যে তাকে শোক ভোগ করার অধিকার দিয়েছেন সুযোগ করে দিয়েছেন সেই সুযোগ সে বৈধভাবে পেয়েছে হালালভাবে পেয়েছে এবং বিবাহের মাধ্যমে ইসলামের রীতির মাধ্যমে কোরআন ও সন্ন্যাহের নির্দেশের আলোকে সে বিবাহ করে সে তার জৈবিক চাহিদা মিটাই আছে তারপরেও সে হেলাল স্ত্রী রেখে দিয়ে অন্যের প্রতি ঝাঁপিয়ে পড়ল অথবা ওই মহিলা তার বৈধ স্বামী বাদ দিয়ে অন্য কোনো পুরুষের সাথে মেলামেশায় লিপ্ত হয়ে গেল বেবিচার লিপ্ত হয়ে গেল এই লোকটিকে বলা হয় আহে সে পুরুষ হোক চাহে সে মহিলা এই অবৈধ পথ অবলম্বনকারী বেবিচারিকারী হিসাবে গণ্য হবে এই অবৈধ পথ আল্লা সুহান হুয়া তা আয়লা কঠোরভাবে নিষেধ করে দিয়েছে বলছেন ওলা এত কাবুজ জিনা তোমরা জিনা বা বেবিচারের কাছে গিয়েও না কেন এটা ফ্যাসা গর্হিত কাজ বরং আল্লাহ রব্বুল আয়বিন কঠিনভাবে নিষেধ করেছেন যে কোনো প্রকার অবৈধ পথ অবলম্বন করতে আল্লাহ বলছেন ফ্যাকা দেয়ালিক যারা বৈধ উপায় বাদ দিয়ে বিকল্প পথে যৌনাচার করবে সে লোকটি হবে চাহে পুরুষ হোক চাহে নারী হোক সে হবে সীমা লঙ্ঘনকারী কিসের সীমা আল্লাহর হদূর আল্লাহর সীমা লঙ্ঘনকারী হিসাবে পরিগণিত হবে যে আল্লাহর সীমা লঙ্ঘনকারী হিসাবে পরিগণিত হবে আল্লাহর সীমাকে সে লঙ্ঘন করবে সে কত বড় অপরাধী সে কত বড় অপরাধী আর জানি বা জিনাকার বলতে ওই ব্যক্তি কি বোঝায় যে ব্য বিচার করে কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে আশ্রয়ী বুঝজাহানি আশ্রয়ী বুঝজাহানি কিন্তু অবিবাহিত কোনো পুরুষ অথবা কোনো মহিলা যদি বিচার লিপ্ত হয়ে যায় তাহলে তাদের বেলায় শরীয়ত স্বাস্থ্যের বিধান করেছে তাদেরকে বলা হয়েছে ফাজিলিদু তাদেরকে বেতারাঘাত কর কতটি মেয়াদ জালদা একশোটি বেত এটা হলো শরীয়তের বিধান কিন্তু পরিতাপ এই যে বর্তমান এই সমাজে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত অনেক জায়গাতে নেই কিন্তু সামাজিক বিচার প্রচলিত আছে আমাদের দেশে আমাদের মুসলিম বিশ্বে অনেক দেশে অনেক জায়গায় সামাজিক বিচারের ব্যবস্থা আছে এটি উত্তম ব্যবস্থা যেহেতু মন্দের ভালো আমরা শুলোয়না পাচ্ছি না কোরআন ও সন্ন্যের আইন বাস্তবায়ন করতে কিন্তু ততক্ষণে আমরা আমাদের সাধ্য সামাজিক একটা বিচার রাখব। কিন্তু এখানে সামাজিক বিচার রাখতে গিয়ে আমরা কখনো ভুল করে ফেলি আল্লাহ রবা আলমিন যেখানে একশোটি বেত্রাকাতের কথা বলেছেন আপনি কি সম্ভব যথাযথভাবে ব্যত্রাকাত করতে পারবেন হ্যাঁ যথাযথভাবে ব্যত্রাকাত করলে যদি কঠিন অবস্থা হয় তাহলে আপনি ওই দায়িত্ব নেবেন কেন এটা আদালতের দায়িত্ব কিন্তু আপনি কম আসকম করবেন সেটুকু যেন ওই নীতির ভিতরে থাকে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আমাদের সমাজে কোথাও কোথাও এমন অনুষ্ঠান হতে দেখা যায় যে কোনো যুবককে বা কোনো যুবতী বিশেষ করে যুবতীদেরকে তাদেরকে ধরে বেত্রাকাত করা হয় এটা ভালো কথা এটা নির্দেশ কিন্তু কোথাও তার বিকল্প অর্থদণ্ড অথবা আল্লাহ আপনাদের সম্মানই করুন কোথাও দেখা যায় যে জুতা দিয়ে পিটা করানো হয় লাঞ্ছনা দেওয়া হয় এই যে শরীয়ত যেখানে বেত্রাকাতের কথা বলছে আপনি বেতরাগাত না করে সেখানে জুতা পিটা করলেন শরীয়ত যেখানে আপনাকে বেত্রাকাতের কথা বলছে সেখানে আপনি অর্থদণ্ড দিলেন এই যে শরীয়তের মধ্যে থেকে যা আপনার পক্ষে যতটুকু করা সম্ভব আপনি ততটুকু করবেন যা সম্ভব নয় সে ব্যাপারে তো আপনাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না যেহেতু আল্লাহ দিয়েছেন অতএব এই ধরনের বিচারগুলি করতে গেলে সামাজিকভাবেও আমাদের খেয়াল করতে হবে যেন আমরা কোরআন ও সন্ন্যাহের নির্দেশের ভিতরে থেকে যতটুকু আমরা পারি সম্ভব একা না পারি সেটুকু আমরা বাস্তবায়ন করব এর বাইরে কিন্তু আমরা যাব না শুধুও দর্শক এখন সেই বুঝলেন যারা বৈধভাবে হেলাল উপায়ে তারা তাদের চাহিদা মেটাবার সুযোগ পেল এরপরেও সে অবৈধ পথ অবলম্বন করল সে কত বড় গৃহীত যার সম্পর্কে রসুল সাল্লুসাল্লাম মায়েরাজ থেকে এসে বিবরণ দিয়েছেন যা আমি দেখতে পেলাম একদিন লুক তাদের কাছে ভালো তাজা তরুতাজা গুস্ত আছে আর আরেক দিকে নোংরা পোছা দুর্গন্ধযুক্ত খাবার আছে তারা কিন্তু ওই ভালো খাবারটা বাদ দিয়ে দুর্গন্ধযুক্ত খাবারটি খাচ্ছে রসুল্ল আলহাম জিব্রাহ আলিহালামকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহ আশ্চর্যের বিষয় একই এরা কেন ভালোটা বাদ দিয়ে খারাপটা খাচ্ছে তারা কারা জিব্রাহিল আলিহালাম জানালেন এরা হলো ওই সমস্ত মানুষ যারা তাদের বৈধ স্ত্রী থাকা সত্য। তারা অবৈধ নারীর দিকে লিপ্ত হয়েছিল এই গৃহীত কাজটাকে অত্যন্ত মারাত্মক বড় অপরাধ বলে আখ্যায়িত করেছে কবিরা গুণাসমের মধ্যে উল্লেখযোগ্য কবিরা হিসাবে আখ্যায়িত করেছে আর তাই রসুল সালি সাল্লাম জানি যারা এই ধরনের বেবিচারে লিপ্ত হবে তাদেরকে দণ্ড দেওয়ার বিধান হচ্ছে বেতরাঘাত নয় তাদের জন্য রজম আল্লাহ সুহায়ন তাল্লাহ রজমের বিধান করেছেন এবং রজমটা কীভাবে করতে হবে কীভাবে তাকে শাস্তি দিতে হবে সেটাও কিন্তু রসম সোল্লা আলিয়াম বাস্তবায়ন করে দেখে গেছে হাদিসের মাধ্যমে আমরা দুটি ঘটনার কথা পাই যে সাহাবি মা শতানের চক্রান্ত পড়ে ভুল করে ফেলেছিলেন বেবিচার হয়ে গেছিল সেই মায়েসকে শাস্তি দেওয়া হলো রসমসাল আলিউসাল্লাম তিনি রজম করতে বললেন রজম করা হলো আর মায়েস আল্লাহর কাছে তাইমনু বাক্যে তৌবা করলেন আল্লাহ তার তৌবাটাকে অবল করলেন এরপরে সেই ইমরা গা মেদী বংশের জনৈকা মহিলা তাকেও যেভাবে শাস্তিদি দেবে দেওয়ার কথা প্রসন্তসালিয়া সেভাবে শাস্তি দিয়ে দেখিয়ে দিলেন বেবিচারিন শাস্তিটি তাকে পুরো দেহে তাকে ক্ষত বিক্ষত কত করে মারতে হবে এ বিধানটা কঠোর আপনার কাছে মনে হচ্ছে বর্তমান অনেক মানবতা বাদী বা মানবাধিকারের নামে যে সমস্ত সংগঠন ও সংস্থা এর জন্ম হয়েছে তারা হয়তো বিষয়টাকে সেভাবে দেখবেন তারা বলবেন এটা কেমন নিষ্ঠুর শাস্তি কিন্তু তারা কি লক্ষ্য করেছেন যে আহ কেমন হাকিমিন তিনি কীভাবে বিচার করেছেন তিনি বিচার করেছেন যারা যৌন সম্ভব করে তাদের কিন্তু নির্দিষ্ট একটি অঙ্গ আনন্দ উপভোগ করেন তার পুরো দেহ আনন্দে নেচে ওঠে পুরো দেহ সাধ ভোগ করে পুরো দেহ সেই সুখ বুক করে সেজন্য ইসলাম শাস্তির বিধান করেছে তাদেরকে রজম করতে হবে পুরো দেহই ক্ষত বিক্ষত করে যেমনটি পুরো দেহ স্বাদ নিয়েছিল তেমনটি পুরো দেহ তাকে শাস্তির মাধ্যমে নিশ্চিত করতে হবে যে এভাবেই তাকে শাস্তি দেওয়া হয় এবং সেটা দেখবে একদল মানুষ প্রত্যক্ষদর্শীরা দেখবে যে বেবিচারের শাস্তি কি হয়ে থাকে এটা দেখার মাধ্যমে অন্যরা সবক গ্রহণ করবে নসিহাত গ্রহণ করবে উপদেশ গ্রহণ করবে হাই হায় এই অপরাধ কত গৃহীত অপরাধ না না এই অন্যায়টুকু করা যাবে না এভাবে মুসলিম সমাজ এ ধরনের অপরাধ থেকে মুক্ত হতে পারবে সেজন্য রজমের কথা রজমের আয়াত যদিও হয়ে যদি তবু রসুল্লাহ আলহিউ কার্যকর এই আমলের মাধ্যমে এটি স্থির হয়েছে এবং সমস্ত মুসলিম উম্মাহের অক্ষমত সংগঠিত যে এ রজমের বিধান বলবৎ রয়েছে আমরা অনেক সময় তার মৌলিকত্ব বা অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করতে পারি না বলেই তো আমরা হয়তো ইসলামের কোনো একটি বিধানকে নিয়ে তুচ্ছ করে কিছু ভুল ব্যাখ্যা করে ফেলি না এখানে ভুল ব্যাখ্যার কোনো অবকাশ নাই শুধু ও দর্শক বৃন্দ আমরা এই হাদিসের এ পর্বে বুজানি এর অশুভ পরিণতির কথা আমরা সেখানে উল্লেখ করলাম হাদিসের পরবর্তী অংশ নিয়ে আপনাদের সামনে পরবর্তী দর্শে আবারও হাজির হব আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন ওসল আবী ইহাম্মী ওসহি ওবার আমল করলেই কি কি যতক্ষণ না শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় निवार रे आठटाय पुन सम्प्रचार सकाल सतटदेश जर आतिक बार्ता ধর্মত্বের কোষ্টি পাথর সুরা আয়াত নাম্বার এক থেকে চার্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ আল্লাহ উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন উদ্ধার তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাম বলেছেন সুরাই ই